যে আমলটা করব এই আমলটা কম হোক কিন্তু আমলটা হইতে হবে শূন্যতের আলোকে আমলটা হইতে হবে সুন্নতের আলোকে আমল কম করেন অসুবিধা নেই কিন্তু শূন্যতের আলোকে হইতে হবে বেদাতের আলোকে বস্তা বস্তায় করার চাইতে সুন্নতের আলোকে অল্প আবাদত করা ভালো অনেক করাল চাইতে সুন্নতি আমল অল্প করা সুন্নতি আমল অল্প করা আমাদের দেশে অনেক ভাই সৌদি আরব থেকে আসি কয়েকই বাঙ্গালির মতো ভালো ফিটিবির কোনো জায়গা নাই আরব দেশে দেখে এসছি এরা একজনেও সুন আরব দেশের লোকেরা সুন আরব দেশের লোকেরা অজুবা দেনান আরব দেশের লোকেরা সুনত পড়ে না আরব দেশের লোকেরা সিগারেট পালাই দিয়ে আসে মসজিদে ঢুকে গেছে কত বদনামী আরব দেশের বর্তমানে যেমন আমাদের দেশে শুধু আহলে হাদিসের বদনামী আর যারা সৌদি আরব থেকে আসে এরা বাংলাদেশে আসলে খালি আরবদের করে। বদনামের কারণ গুলো কি কি একটা হলো এরা না। আমার বাড়ির বোনেরা ওরা হইলো দিন জানা মুসলমান মুসলমানা মুসলিম আমরা হইলাম আবেগী মুসলিম অতি বক্তিওয়ালা মুসলিম জাহেল মুসলিম এজন্য তারা নামাজের আগে সুন্নতড়ের থেকে পড়ে আসে নামাজের পরেও সুন্নতড়ে গিয়ে পড়ে আমরা তো জানি না ঘরে পড়লে বেশি চল আমরা মনে করি নিজের ঘরে উজু করলে যে পানি খরচ হয় বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা আছে এজন্য জন্য বাঙালি নিজের ঘরে উজু করে না মসজিদে নিজের ঘরে যাতে বিল বেশি না আসে এজন্য ঘরে উজু করে না উজু করে কোথায় মসজিদে যায় উজু করে দেখবেন অনেকের ঘরের পাশে মসজিদ বাসার কাছে মসজিদ তাও ঘরে উজু করে না অজু করে কোথায় ঘরে পড়ার কারণে বাঙ্গালি দেখে না তো কে আরব এরা শূন্যতে পড়ে না তারপরে কয় সিগারেট ফলাই দিয়ে মসজিদে ঢুকে গেছে না পড়ার জন্য লুঙ্গিটা যদি হাঁটুর উপরে উঠে তাও বাঙ্গালির উজু ভাঙ্গি যায় কি বলে কয় উজু চলে গেছে কেমনে চলে গেছে হাঁটুর উপরে লুঙ্গি উঠে গেছে রাস্তা দিয়ে হাঁটার সময় কোন এক বেগানা নারীর দিকে বাঙ্গালি অজু ভঙ্গের কারণ ভালো করে না জানার কারণে সিগারেট খাইছে দেখো তারপরে উজু করে নেই আচ্ছা এরপরে তাদের বদনামী হলো ওই আরবের মানুষগুলো সারা দিনের এত আমরা দিন। নামাজ শেষ করে আপনার পাশে একটা কবরের সামনে গিয়ে মাজারের সামনে গিয়ে দরবারের সামনে গিয়ে একটা শেষ সারা দিন যত নামাজ পড়ছেন जदा कर लोकर फरज गो सतर सत्राते ही गेसे अपन सत्र बस्तार नि पड़े जाए तो सुन्नत अनुजाई बेदातील बे चाहते अनेक भलो কবুল হইতে হইলে আমল কবুল হইতে হইলে গুরুত্বপূর্ণ একটি শর্ত হইল সুন্নতের অনুকরণ হইতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন কোনো আমল কোন রব্বুল আলে কোরনে কারি নম্বর আয় বলে দিয়েছেন কুল ইং কুম তাল্লাহ পাতি ফিরলাকুম রব্বুলাল আমিন বলেন যদি বন্দা আল্লাহ রে করতে চাও আল্লাহ রে করতে চাও পত্ত বি আমিন্নরে বা কর সুন্নত অনুযায়ী এবাদত না হইলে আমল না হইলে আল্লাহ রব্বুল ওই আবাদত ওই আমল কবুল করবেন না অনুযায়ী আমল করলে আল্লাহ অনেক বরকত দেন অল্প আমলে বরকত বেশি সুন্নত অনুযায়ী আমল করলে এক নম্বর লাভ হইলেও আল্লাহ রব্বুল আলমিন মহব্বত করেন সোহান আল্লাহ পাক বান্দাকে কি করেন মোহব্বত করেন করলে। আল্লাহ তোমাদেরকে মহব্বত করেন দু নম্বর উপকার হলো সমস্ত গুণা আল্লাহ রব আন করে দেন সোহান আল্লাহম আমার সব উম্মত জাননাতে চলে যাবে শুধুমাত্র আমাকে যারা অস্বীকার করে তারা ছাড়া সাহাবাই করাম জিজ্ঞাসা করলেন কোনো কেমনে হয় বললেন আসানি জানি আবা যেই ব্যক্তি আমার আনুগত্য করে সেই হল আমাকে অনুসরণ করে আমাকে মানে না করে সেই জাহান্ন জান্নাতে যাওয়ার উচিতা সুন্নতি আমাল জান্নাতে যাওয়ার মাধ্যম সুরা আল মায়দার নম্বর আয়াত এই আয়াতটা বাংলা আয়াত কোরআনে কারিমে বাংলা আয়াত আছে নাকি কথা কয়না কোরআনে কারিমের আয়াত গুলো আরবি না বাংলা কিন্তু কিছু কিছু আয়াত আছে বাংলা কিরকম বাংলা মানে এগুলো তালাবাত করার আগে বাঙালি বুঝে যেগুলো তালাওয়াত করার আগেই বাঙালি বুঝে এগুলাকে এগুলো হলো বাংলা আয়াত এরকম কিছু আয়াত আছে মধ্যে যখন মুসল্লিরা ইটার অর্থ বুঝুক আর না বুঝুক যখন এই খতিব সাহেব তালাবাত করতে থাকেন মুসল্লি বুঝে ফেলান খোদ্ শেষ হয়ে গেছে শেষ হয়ে তখন একামত লাগে না মুসল্লি দাঁড়াই গেছে দেখবেন যে ইন্দা বলা বলার সাথে সাথে মুসল্লি সব দাঁড়াই গেছে মুসল্লি আর একটা মনে করে যে বাংলা